আয়সার আদাহতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলসালাম তার কাছে এলেন সে সময় এক লোক তার কাছে বসা ছিল এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারায় ক্রোধের ভাব প্রকাশ পেল যেন তিনি এ ব্যাপারে অসন্তুষ্ট হয়েছেন আয়সার আদেলা আল্লাহ বলেন এ আমার ভাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যাচাই করে দেখো তোমাদের ভাই কারা কেননা দুধের সম্পর্ক কেবল তখনই কার্যকরী হবে যখন দুধই হল শিশুর প্রধান খাদ্য